আমরা আলোচনা করছি আমাদের প্রিয় নবী সৈল মু হাসরত মাহমদ বক্ষ বিতরণ সম্পর্কে অধীনে লালিত হচ্ছিলেন রসুরাহ সাল আলী হোসাল্লামের সাথে দুধ ভাই তাদের সাথে একদিন তিনি মাঠে ছাগল চড়াতে গেলেন তো তিনি কিছুক্ষণ পরে তার দুধবাই দৌড়ে এসে হালিমা সাদিয়ার কাছে বললেন যে আমার মক্কার কোরাইশের ভাইটা তাকে দুজন সাদা পরিহিত সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি এসে তাকে শুয়ে দিয়ে তার বুক চিঁড়ে কি যেন বের করে ফেলেছে এই কথা শুনে অস্থির হয়ে বেকুল হয়ে তারা স্বামী স্ত্রী হালিমা সাদে এবং তার স্বামী দৌড়ে সেখানে গেলেন গিয়ে দেখলেন রসুল উল্লাহ সাল্লি হাস্লাম দাঁড়ানো এবং চেহারা ফেকাসে তখন তাকে বিষয়টি জিজ্ঞাসা করলেন তিনি সব ঘটনা বিস্তারিত বললেন এতে ছিল প্রথমবার দ্বিতীয়বার রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের বক্ষ বিতরণ হয় যখন রসুল উল্লাহ সাল্লাই বয়স দশ বছর আর তৃতীয়বার রসুল উল্লাহ সাল্লাই বক্ষ বিতরণ হয় যখন নবীজ সাল্লা নবেন নবাদ প্রাপ্তির পর্বে আর চতুর্থবার বক্ষ বিতরণ করা হয় যাওয়ার পূর্বে। বক্ষ বিতরণের কারণ হল যে ওই সময় তার অন্তরে ওই জায়গাটা যেখানে গুনার ভাব আসে গুনার কারণ হতে পারে সেই জায়গাটাকে ফেলে দেওয়া হয় ওই স্থানটাকে ফেলে দেওয়া হয় ধুয়ে দেওয়া হয় পরিষ্কার করে ফেলা হয় আর দ্বিতীয়বার যেটা করা হয়েছে সেখানে হলো। যাতে খেলাধুলা এবং এই সমস্ত মন মানসিকতা না থাকে ওই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হয় আর তৃতীয়বার বক্ষ বিতরণ করার কারণ হল যে রসুল্লাহ সাল্লাহ যাতে নবের ভার সহ্য করতে পারেন সে শক্তি যেন তিনি নিতে পারেন এই জন্য তার বক্ষ করা হয় চতুর্থবার বক্ষ বিতরণের কারণ হল তিনি যেন রসুল আলাহান হতে সাথে সাক্ষাৎ ফেরেস্তাদের সাক্ষাৎ তা যেন ধৈর্যের সাথে সেই গ্রহণ করতে পারে এবং তা বরদাস্ত করতে পারে এজন্য জন্য এই ছিল রসুল্লাহ আলী সালামের বক্ষ বিতরণ কাহিনী এই বিষয়ে আরো জানতে হলে আমরা পড়তে পারি সিরাত মুস্তফা সাল্লাহ আলী হোসালাম গ্রন্থের এক নম্বর খন্ডের বাহাত্তর নম্বর পৃষ্ঠা এবং সিরাত ইবনে শাহের এক নম্বর খন্ডের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এবং যাও মজুমাউল জওয়াই গ্রন্থের আট নম্বর খন্ডের দুই শত নম্বর পৃষ্ঠা আল্লাহ রুবুল্লা আলমী আমাদেরকে প্রিয়নবী হজরত মহম্মদ রসুল্লাহ আলী ও সাল্লামের সিরত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলমিন